আয়শা রজে আলাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবন আবু বকর রাজে আলাহু ত একটি মিসওয়াক হাতে নিয়ে দাঁত ঘষতে ঘষতে প্রবেশ করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তার দিকে তাকালেন আমি তাকে বললাম হে আব্দুর রহমান মিসওয়াকটি আমাকে দাও সে তা আমাকে দিল আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিলাম তিনি আমার বুকে হেলান দিয়ে তা দিয়ে মিসওয়াক করলেন